الحمد لله الكريم الذي أسبغ نعمه علينا باطنة وظاهرة العزيز الذي خضعت لعزته لقاب الجبابرة وأشهد الله لا إله إلا الله وحده لا شريك له شهادة نرجو بها المجاة في الدار الآخرة وأشهد أن محمد عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا محترم حاضرين বর্তমানে আমাদের সমাজে গণতন্ত্রকে ইসলামী সাব্যস্তকরণের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিষয়টা আগেও ছিল তবে এটা বর্তমানে অত্যন্ত বেড়ে গিয়েছে অনেকে তো আরো আগে বেড়ে গণতন্ত্রকে জিহাদি বলে ফেলছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা ভোট প্রদান করা হরতাল ভাঙচুর, কেন্দ্র দখলকেও ইসলামী তো বলছেন এবং এগুলোকে অকপটে চিন্তা ভাবনা ছাড়াই জিহাদ ব্যাপারে কথা রয়েছে সেখানে আগ জিহাদ সাব্যস্ত করা কত আশ্চর্যজনক আমাদের কথাবার্তা সুবাহান কত অদ্ভুত আমাদের কথাবার্তা মোখতারাম হাজির যেহেতু এসকল কথাবার্তা বলার ক্ষেত্রে দীনি অঙ্গনের এবং এলমি অঙ্গনের অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন অনেক বড় বড় হাস্তি রয়েছেন তাই কিছু কথা আরজ না করলেই নয় আল্লাহবাহা আমাদেরকে ইনসাফ ও এহসানের সাথে কথা বলার তৌফিক দান করুন মোসারাম হাজির ডেমোক্রেসি আসলে কি গণতন্ত্র বা ডেমোক্রেসি একটি পারিভাষিক শব্দ যা একটি বিশেষ অর্থ বহন করে তাই পারিভাষিক নিয়ম অনুযায়ী গণতন্ত্রের রূপকারগণ গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়েছেন ডেমোক্রেসির যে সংজ্ঞা দিয়েছেন সেটি গ্রহণযোগ্য সংজ্ঞা অন্য কোনো সংজ্ঞা গ্রহণযোগ্য নয় ডেমোক্রেসি এটা মূলত হচ্ছে একটি গ্রিক শব্দ যার সহজ অর্থ হচ্ছে রুল অব দ্য পিপল বা জনগণের শাসন इन्साइक्लोपिडिया ब्रिटानिकाते गणतानिक राष्ट्रव्यवस्थार जो संज्ञा दे संज्ञा हणतंत्र सकल अबाध और समान प्रतिनिधित्व यमन शासन व्यवस्था जो शासन क्षमतार उत्सल जनगण कथा भारत गणतानिक शासन व्यवस्था हम एक शासन व्यवस्था जाते शासन क्षमत उत्स हलो जनगण জনগণই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসনকার্য পরিচালনা করে থাকে গণতন্ত্রের শাসকগণ মূলত জনগণের করে থাকে। যারা সাধারণত একটা নির্দিষ্ট টাম বা সময়ের জন্য একটি অবাধ ও স্বাধীন নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত বা রায় নিয়ে নির্বাচিত হন আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার এই সংজ্ঞাটাকে সামনে রাখি তাহলে স্পষ্টভাবে এটা বোঝে আসে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে অধিকাংশের রায়ের উপর ভিত্তি করে শাসনকার্য কার্য পরিচালিত হয় এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল দর্শন হচ্ছে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ মোখতারাম হাজির ইনসাইক্লোপিডিয়া বিটানিকার এই সংজ্ঞা থেকে পরিষ্কার ভাবে বোঝে আসে যে গণতন্ত্রে শাসকরা জনসাধারণের ভোটে নির্বাচিত জ্ঞানী, মূর্খ এবং মান সমান যেখানে মানুষের অপরিপক্ক মস্তিষ্ক প্রসূত বিধানো সবার জন্য অলঙ্ঘনীয় সংবিধান রূপে পরিগণিত হয় গণতন্ত্রে গণতন্ত্রে অহির কোনো দখল নেই কোরআন শুননার কোনো দখল নেই মানুষের বিবেক ও প্রবৃত্তি যেটাকে কল্যাণকর মনে করে সেটাই উপকারী আর যেটাকে ক্ষতিকর মনে হয় সেটা ক্ষতিকর হিসেবে গণ্য হয় মানুষের বিবেক ও প্রবৃত্তি যেটাকে হারান গণতান্ত্রিক পরিভাষায় আপনি অসাংবিধানিক বলতে পারেন যে মানুষের বিবেক ও প্রবৃত্তি যেটাকে হারাম বলবে সেটা হারাম বা অবৈধ আর যেটাকে হালাল বা সাংবিধানিক বলবে তা হালাল বা অবৈধ হিসেবে পরিগণিত হবে হ্যাঁ মাঝে মধ্যে এটা হতে পারে যে কোন কোনো ক্ষেত্রে কোরআনার বিধান মানব রচিত বিধানের সাথে সামঞ্জস্যশীল হতে পারে মিলে যেতে পারে তবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোরআন রয়েছে কোরআন হিসেবে পালনীয় না এটা আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ সেই হিসেবে পালনীয় না বরং এটাকে তো এই জন্য পালন করা হয় যে এটাকে পালনযোগ্য মনে করেছে মানুষ মানুষের বুদ্ধি এবং বিবেক কোরআনার কি বলে তাতে গণতন্ত্রের সংজ্ঞা থেকে এটা স্পষ্ট ভাবে বোঝা যায় ব্যবস্থায় থেকেও বেশি মূল্যবান হাজিরিন এই বিষয়টা আমাদের অবশ্যই জেনে রাখতে হবে গণতন্ত্রের গ্রুপ গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়েছেন এবং তার সাথে ইসলামের যে বিরোধ রয়েছে আমাদেরকে এই বিষয়টা জেনে রাখতে হবে বর্তমানে আমাদের সমাজে গণতন্ত্রকে ইসলাম সমর্থিত বা গণতন্ত্রকে ইসলামী বিপ্লবের মাধ্যম অনেকে মনে করে থাকেন তাদের একটা শ্রেণী গণতন্ত্রটাই ইসলাম বলে প্রচার করতে থাকেন তাদের দলিল হল ইসলাম ব্যক্তি স্বাধীনতার কথা বলে ঠিক এই একই কথা গণতন্ত্রও বলে অর্থাৎ গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতার কথা বলে সুতরাং গণতন্ত্রে ইসলাম ইসলামী গণতন্ত্র ধরনের আমাদের কথাবার্তা আচ্ছা আপনারাই বলুন এটা একটা যুক্তিহীন কথা না গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতার প্রবক্তা বলেই সেটা ইসলামী হয়ে যাবে কোন কাফের বা মুশরিকের কোন একটা ভালো দিক থাকলেই সে কি মুসলিম হয়ে যেতে পারে ইসলামে দাখিল হওয়ার জন্য কোন একটা জিনিসকে ইসলামে সাব্যস্ত করার জন্য কি নির্দিষ্ট কিছু নীতিমালা নেই কোন একজন কখন মুসলিম সাব্যস্ত করা হবে নীতিমালা নেই অবশ্যই রয়েছে এরপরেও কথা হলো গণতন্ত্রে তো ব্যক্তি স্বাধীনতার কোন সীমা রেখাই নেই গণতন্ত্রে বর্তমানে তো আমরা দেখি যে গণতন্ত্রের ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে তো অনেকে ইসলাম ও মুসলমানদের অনবরত গালিগালাজ ধুয়া তুলে তারা ইসলাম ভিন্ন আলোচনা তো কথা হলো ইসলাম ব্যক্তিকে একটা নির্দিষ্ট সীমা রাখার মধ্যেই স্বাধীনতা দেয় ইসলাম কাউকে লাগামহীন স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা দেয় না সুতরাং ইসলাম ও ব্যক্তি স্বাধীনতার কথা বলে গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতার কথা বলে সে কারণে গণতন্ত্রে ইসলাম ইসলামে গণতন্ত্র এগুলো আসলে অযৌক্তিক কিছু কথাবার্তা গণতন্ত্রকে যারা ইসলাম সমর্থিত বা ইসলামী বিপ্লবের মাধ্যম মনে করেন তাদের কেউ কেউ একটু অন্যভাবে বলেন যেহেতু শরীয় তো সুরাব্যবস্থার মাধ্যমে খলিফা নির্বাচন করে থাকে আর গণতন্ত্র এ কথারি উপভোক্তা তাই গণতন্ত্র এবং ইসলাম একই জিনিস সুবাহান আল্লাহ সুবাহান মোহতারাম হাজিরিন এক্ষেত্রে এসে একটা কথা না বললেই নয় যারা গণতন্ত্রকে ইসলামী সুরার বিকল্প মনে করেন যারা গণতন্ত্রকে গণতান্ত্রিক নির্বাচনকে ইসলামী ব্যবস্থার অনুরূপ মনে করেন তারা এই বিষয়টাকে সাব্যস্ত করার জন্য কোরআনে ক্যারিমের এই আয়াতটিকে দলিল হিসেবে পেশ করে থাকেন অর্থাৎ নিশ্চই আল্লাহ তহ তোমাদের হুকুম দিচ্ছেন যে তোমরা তোমাদের আমানত তার হকদারের নিকট পৌঁছে দাও মোস্তারাম হাজিরিন এই যে দলিলটি টি দিলেন পেশ করলেন এই দলিলে কি আমানত বা সুরা বা পরামর্শের কোনো সংজ্ঞা দেওয়া হয়েছে কোন সংজ্ঞা দেওয়া হয়নি এই আয়াতে আমানতকে তার হকদারের নিকট পৌঁছে দিতে বলা হয়েছে এটা আমাদের স্পষ্টভাবে জেহেনে রাখতে হবে তো এবার আসুন আমরা মেনে নিলাম ভোট একটি আমানত বা পরামর্শ বা সুরা এখন কিন্তু কিছু প্রশ্ন দেখা দেয় নাম্বার এক যে ইসলামের মধ্যে মর্শওয়ারা পরামর্শ একটি মতামত হিসেবে গণ্য হয়ে থাকে তাকে মেনে নেয়া বা প্রত্যাখ্যান করা উভয়টির সুযোগ রয়েছে কিন্তু দ্বিতীয় যে বিষয়টি রয়েছে ইসলামে যাদের সাথে পরামর্শ বা মশওয়ারা করতে বলা হয়েছে তারা প্রত্যেকেই এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা পরামর্শ বা রায় প্রদানের যোগ্যতা দিয়েছেন পক্ষান্তরে গণতন্ত্রে ভোটের অধিকার প্রত্যেকেরই রয়েছে সে আলেম হোক জ্ঞানী হোক মূর্খ হোক আল্লাহ হোক ব্যবচারী হোক মুসলমান কাফের সবাই সমান তৃতীয় যে বিষয়টি রয়েছে। দৃষ্টিতে মুসলমানদের কোনো বিষয়ে কোনো কাফের মুদার বা জিন্দিকরা পরামর্শ দিতে পারে না ভোট দিতে পারে না অথচ গণতন্ত্র এদের সকলকেই এক কাতারে নির্বিঘ্নে জায়গা করে দেন ইসলামে এ বিষয়টা স্পষ্ট সুনির্ধারিত যে কোন কোন বিষয়ে পরামর্শ করা যাবে আর কোন কোন বিষয়ে পরামর্শ করা যাবে না দিনের কোন মৌলিক বিষয়ে পরামর্শ করা যাবে না বরং মৌলিক বিষয়গুলো যেমনই রয়েছে জরুরিয়াতে দিন যেমনই রয়েছে সেগুলোকে তেমনই রাখতে হবে সেগুলোকে সেভাবে আমল করতে হবে অথচ গণতান্ত্রিক নির্বাচনে একদিকে যেমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মুসলিমগণ রয়েছেন অন্যদিকে ধর্ম নিরপেক্ষতার ধ্বজা দারি নাক্তিক সম্প্রদায় রয়েছে যদি জনসাধারণ ধর্ম নিরপেক্ষতার ইস্তেহার গ্রহণ করে নেয় এবং তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে দেয় তাহলে জনগণের এই ম্যান্ডেট বা মতামতকে সম্মান করা আবশ্যক হয়ে যাবে সুতরাং গণতন্ত্র এটা ইসলামী সুরাব্যবস্থা কিভাবে হতে পারে গণতান্ত্রিক নির্বাচনের একটা দৃষ্টান্ত আপনারা এভাবে নিতে পারেন ধরুন কিছু বখাটে দুষ্ট প্রকৃতির লোক কোন হারাম কাজের ব্যাপারে একমত হয়ে সিদ্ধান্ত নিল যে এই হারাম কাজটি কে সম্পাদন করবে তার সিদ্ধান্ত নিবে জনসাধারণ সুতরাং সে অনুযায়ী জনসাধারণকে বলা হলো যে আপনারা এই হারাম কাজের জন্য যাকে ভোট দিয়ে নির্বাচন করবেন এই হারাম কাজটি সেই করবে এখন এখানে যদি কেউ দাঁড়িয়ে বলে ভাই এটা মশহারা আর মশারা হলো আমানত তাহলে কি হারাম কাজের মশহারা বা পরামর্শ দেওয়ার বৈধতা পেয়ে যাবে আর এটাকে আমানতি বা বলা হয় কি করে কি হিসেবে মোস্তারাম হাজির সুতরাং কথা হচ্ছে যে গণতন্ত্র গণতন্ত্রে এগুলো হচ্ছে একটা পরিভাষা পারিভাষিক শব্দ সুতরাং গণতন্ত্রের সেই ব্যাখ্যাই গ্রহণ করা হবে গণতন্ত্রের রূপকারগণ পারিভাষিক রূপকারগণ গণতন্ত্রের যে ব্যাখ্যা দিয়েছে গণতন্ত্রের রূপকারদের থেকে আমরা প্রমাণ করেছি যে গণতন্ত্র অর্থ হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে অধিকাংশের রায়ের উপর ভিত্তি করে শাসনকার্য পরিচালিত হয় কোরআন অনুযায়ী শাসনকার্য পরিচালিত হয় না গণতান্ত্রিক দর্শন হচ্ছে ক্ষমতার জনগণ আল্লাহ আর একটা মূলনীতি তো রয়েছে যে কোন পরিভাষা সেই অর্থই গ্রহণযোগ্য হবে যে অর্থের জন্য পরিভাষাকে গঠন করা হয়েছে সুতরাং গণতন্ত্র শব্দটি যখন বলা হবে তখন গণতন্ত্রের সেই অর্থে উদ্দেশ্য হবে যা গণতন্ত্রের বওনা করেছেন এখানে আরো একটা বিষয় পরিষ্কার থাকা দরকার যে আমরা এখানে ইসলামিক গণতন্ত্র নামক কোন কাল্পনিক জিনিসের ব্যাপারে কথা বলছি না যার ব্যাপারে কোন কোন ধর্মীয় ব্যক্তিগণ বলে থাকেন যে তারা ক্ষমতায় এসে ইসলামিক গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কারণ পঁয়ষট্টি বছর যাবত এই কাল্পনিক আকৃতি ইসলামী গণতন্ত্রের কাল্পনিক আকৃতি শুধু বইয়ের পাতাতে সীমাবদ্ধ রয়েছে এখনো পর্যন্ত পৃথিবীর কোথাও যে আমরা কিছু বলতে পারি ইসলামী গণতন্ত্রের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে যদিও এ বিষয়ে আমাদের কোনো আস্থা ও বিশ্বাস আছে যে গণতন্ত্রকে ইসলামী বানানো তেমনই অসম্ভব যেমন মূর্তি ঘরকে ইসলামী মূর্তি ঘর বানানো পাঞ্চালাকে ইসলামী পাঞ্চালায় রূপান্তর করা সম্ভবকে জিহাদ সাব্যস্ত করা তো আরো দূরের কথা আর অনেক দূরের বিষয় আল্লাহবাহ আমাদেরকে হককে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরার তোফিক দান করুন আমিন আফিরুদাওয়ানা